Washington Ben Pauly Radio www.washingtonpaulyradio.com চৌধুরী সহ নির্দেশনা শ্রী অরিজিৎ চক্রবর্তী ব্যবস্থাপনা শ্রীমতী মেরিয়ান চট্টোপাধ্যায় পরিবেশ শক্তি আন্তর্জাতিক শিল্পী গোষ্ঠী প্রযোজনা ওয়াশিংটন বাংলা রেডিওর নাট্য বিভাগ এই নাটক দুটি পর্বে পরিবেশিত হবে আজ আপনারা শুনবেন দ্বিতীয় ও শেষ পর্ব নাটক মেঘ পর্ব দুই একা থাকলেই বাচ্চাদের মতো এক গা চিন্তা মাথায় কি শব্দ নাশ থানা থেকে আবার কেনা খুলছি একটু দাঁড়ান আপনি আমি পুকুর থানার অতি যতিনা মনে পড়ছে না সে কি কলেজে আপনার সহপাঠী ছিলেন মনে পড়ছে না সুজাতা সুজাতা সেন কে চেন না কলেজে যাকে চিনতাম তার নাম সুজাতা তালুকদার সেন নয় জানতে লালবাজার থেকে আমাদের কাছে অর্ডার এসেছে মানে আমার কাছে কেন তার সঙ্গে আপনার এককালে কালের যথেষ্ট ছিল তাই নয় কি হ্যাঁ মানে ছিল इम्पर्टैट हल ब्लमेल भय देखिएदाय करतोपारे सेवहर करतो स्त्री के बोलची बोलची। এসব নোংরা কথাবার্তা শোনা আমার রুচি নেই যতীনবাবু এসবের সঙ্গে আমার কি সম্পর্ক সাগর সেনের শিকারোক্তি অনুযায়ী আপনি যে ওদের নতুন শিকার সমাবেশ করবো আমি তা কেমন করে হবে সাগর বলেছে আপনার সঙ্গে নাকি এক সময় সুজাতা দেবীর একান্ততা ছিল আপনার লেখা কিছু অশ্লীল চিঠিও নাকি সুজাতা দেবীর কাছে আছে সেগুলো দেখিয়ে চাপ দিয়েই নাকি আপনার কাছ থেকে টাকা আদায় করার পরিকল্পনা রয়েছিল ওরা না না রাবিশ রিস সম্পূর্ণ বাজে কথা জীবনে আমি চিঠি কিন্তু সাগর বলেছে গতকাল সুজাতা নাকি আপনার সঙ্গে সাক্ষাৎ করে এবং আপনি নাকি তাকে দশ হাজার টাকা দিতে সম্মত হন সকালে মিথ্যে কথা সম্পূর্ণ আমারও তাই মনে হয়েছিল সাগর সেন পারা দেবী কোথায় বলে তিনি গতকাল সকালে আপনি কোথায় ছিলেন কে বাড়িতে একা ছিলেন গতকাল রবিবার ছিল স্ত্রীও ঘরে ছিলেন আচ্ছা কতদিন সুজাতা দেবীর সঙ্গে আপনার দেখা নেই বছরেরও বেশি বলতে পারেন তার সঙ্গে আপনার আমি যেটা ভাবছি তা হলো এত লোক থাকতে সাগর সেন হঠাৎ আপনাকেই বা জড়ালো কেন এর মধ্যে সে আমি কি করে বলবো বলুন তবে একটা ব্যাখ্যা প্রথমেই মাথায় আসে সেটা হলো তিনি ছিলেন ওদের প্রথম শিকার এখন প্রশ্ন হচ্ছে সুজাতা দেবীর কিনারা হবে কি করে আপনাদের কি মনে হয় কোথাও কি খুন হয়েছে সুজাতা খুন আমি বলিনি সুজাতা দেবীকে সমরেশ বাবু সুজাতা দেবীর সঙ্গে আপনার গত এক বছরের মধ্যে যোগাযোগ হয়নি না আমি তো না আগে না চিঠি লেখালেখি না শোনে কথা না না একদম না কোন তাই না তবে ওই যে লেখাটা দেখছি সুজাতা দেবীর ফোন নম্বর আপনার টেবিলে এলোপি করে সমরেশ বাবু তাই বলুন ওটা বুঝি সরানো হয়নি সমরেশ বাবু আপনি কিন্তু সত্য গোপন করে নিজের বিপদ থেকে আছেন সত্যি বড় মুখের মতো কাজ করে ফেলেছি আচ্ছা আপনাকে সব কথা খুলে বলছি সতীন বাবু বস আমি বলুন দাম্পত্য জীবন থেকে সে মুক্তি চাইছিল তাই চেয়েছিল আমার সাহায্য মানে আর্থিক এবং নৈতিক দুই এবং সেই সঙ্গে সে বিবৃত করে তার দৈনন্দিন জীবনের নিগ্রহ আর লাঞ্ছন্ন আপনি বোধ জিনিসটার গুরুত্ব বুঝতে পারছেন না আপনি কি আপনি কি বুঝতে পারছেন না যে আপনি ক্রমশ একটা নোংরা কেসে জড়িয়ে পড়ছেন না না যা বলেছি তার বেশি কিছু জানি আর কোন অভিন আপনার বাড়িতে এসেছিলেন না তো আপনার মিসেস কে লিপস্টিক ব্যবহার করেন নাকি কেন বলতো তবে ওই সুপাটা খাদের মধ্যে রেখে যেটা অর্ধেক দরিয়া আছে সেটা ওখানে এলাকি করে আসেনিজ প্লিজ আর কোন উল্টো পাল্টে কথা বলার চেষ্টা করবেন না সত্যি কথা বলুন এসেছিল কখন এসে সে ছিলেন বাড়িতে একা ছিলেন না স্ত্রী ছিলেন সঙ্গে একা ছিলাম স্ত্রী থিয়েটারে গেছিলেন সন্ধে আটটার আশপাশ দিয়ে সুন্দর দেবী এখানে আসেননি বললাম তো না সত্যি কথা বলুন নট মি। আমি কিন্তু সত্যি কথাই বলছি আমার সহ্যের সীমা কিন্তু প্রায় অতিক্রান্ত আপনাকে কিন্তু আমি বাধ্য করতে পারি আমার ঘর হতে বিদায় হতে বেশ আপাতত আমি বিদায় নিচ্ছি তবে খুব শিগগিরই আমাদের আবার দেখা হবে বলে মনে হয় নমস্কার Fool! Fool! Fool! You are a first-grade idiot, Ramoresh! I have got a clue in my house. Do you want to search? Do search warrant? Huh? Do you want to search for a man? What? What's your name? What are you doing? Look, if you don't have any questions, I don't have any questions. I don't have any questions, I don't have any questions. I don't দেখুন আমার যেরকম জোয়ান বয়েস তাতে হাতে দরকার ক্যাশ কাঁচা পয়সা মালকড়ি ঠিক কিনা হ্যাঁ অথচ আপনি কথা বলেন গলার দোয়ার আপনি কি অপরিচিত এবং আসির কথা কেন বলেন মাইরি আপনার খুটি আমি সব জানি বলবো কয়েকটা তারপর আপনাদের সোবার ঘরের পশ্চিম দিকে তিনটে বড় বড় আলমারি একটার মধ্যে থাসা আপনার বৌ এর শাড়ি কি করে জানলেন এত তথ্য ধরে নিন আপনার অধুন সন্তান আর সেই সুবাদে আপনি আমার জন্য একটু মালকড়ির ব্যবস্থা করে দিন হচ্ছে আপনি আপনি আজ আসুন আরও বলতে পারি আপনার বউয়ের বালা থাকে ড্রেসিং টেবিলের বাঁ আর আপনার একটা লাল টুকটুকে কম্বো লাগছে হ্যাঁ আপনি আপনি কেমন করে জানলেন কেমন করে জানলি বলছো তো মায়েরিয়া সব মানে আরে সব মানে কি সে এসছিল তার পরে ছিল নীলসাড়ি হাতে ছাতা এইতো তোমনি তাকে তো দারাগো বাবু এসেছিলেন দেখলাম তার মুখে তো শুনলাম যে নীল শাড়ি পরা মডার্ন মহিলা হুস হয়ে গেছেন আর নাম তার না কিন্তু আমি যদি এখন এই খবরটা থান্নায় দি না দেখুন না দেব না চিন্তা করবেন না দেব না আপনাকে আমি বাবা বলে ডেকেছি লাস্টা কোথায় দেখেছি তাও দেখেছো আমি তো অতটা দেখিনি আপনার টানা ছিল আমারও তো নিরবধ কত তো আপনি বলুন না বাবা হ্যাঁ ওই যে সিঁড়ির নিচে দরজায় চালা চলছে ওই চালা ওই কালেই মাইরি তার মানে তার মানে সুজাতা সেন সন্ধে বেলা আবার এসছিল নাকি এটা জানতো না আমি জেনে ফেলেছি বলবো না বলবো না বললাম তো বলবো না বলে দেখেছি বলবো না তুমি বরং যা যা শুনলে যে লিখে ফেলো সই করে দি ফাঁসির দড়িটা গলায় চেপে বসো দৌড়ো আপনি ব্যাস মাত্র পাঁচ হাজার এই আপনি কি বলছেন মায়রি আচ্ছা ধরুন যদি পুলিশ সার্চ করে একেবারে জলজ্জান্ত বডিটা ভিতর থেকে কিছু মনে কর না আমার আমার মাথা ঠিক ছিল না ঘন্টাখানে পরে এসো টাকা দিয়ে দেবো সময় এরই মধ্যে সব প্ল্যান করে নিতে হবে গুলো আর বেশ ছুটা পেস্টিসাই মহমেদ এমন হলু হঠাৎ ঘরের মধ্যে ঢুকলি তা রেখে কিনা প্রণব মনের যে ঠান্ডা এবার হলে দুটো লাশ আজ রাতের মধ্যে জানা চলবে না সকালে তো কি হে সমরেশ নিজের সঙ্গে বিবেদ করো গিয়ে আজকাল বাইরে থেকে কথা শুনতে পাচ্ছিলাম কি শুনলে তা বাপু অত কথা বাইরে থেকে বোঝা যায় দেখি দাঁড়াতাড়ি ফিরে গেলে সাধারণত আসো না আজ ইচ্ছে করলো দেখো সমরেশ তোমার ওই দাবা খেলা টেলা চলবে না বুঝলে চুপচাপ বসে আড্ডা মারু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঘটালাম ঘটালাম খুনটা কিন্তু তারপর দেখি নিখুঁত তো নয় বরং খুঁতের অন্ত বুদ্ধদেব কি তার মানে ধরা পড়ে গেছে তোমাদের এসব ছেলে মানুষ বুঝি না বাপা যাই হোক যাই হোক এবার এবার চলি দুশ্চিন্তা ও ভয়ে কুমড়ে কুমড়ে মরছে কথা বললে ও ভার কিছুটা লাঘব হবে আমি চেষ্টা করে দেখবো তবে নিজেকে আশ্বাস দেব না শেষ পর্যন্ত নাও পারতে পারে এটা মানে তো তোমার সব কথা তুমি আমাকে বলতে পারো সমরেশ নির্ভয় স্বচ্ছন্দে চোখ কপালে তুলে মোর্চা যাব না কি কথা অন্য কথাই কি তোমার বলার নেই যার জন্য কাল থেকে তোমার মুখে নি তোমরা হঠাৎই ঘরটা নিয়ে মেতে উঠেছে কেন বলো তোমার আর কি তোমাকে তো আর ঘর দর হয় না সবার ঘর বোঝাই করে কতগুলো বড় বড় সিন্ধুক যেটা খুঁজে পেয়েছিস বললি নিমাহ তাড়াতাড়ি হারাম জাদার আঠেরো মাসে বছর কি কি রে কি হলো আমাকে একটু শান্তি দেবে সবাই মিলে একটা শকুনের মতো আমার পেছনে লেগেছে আমাকে ফাগুন না করা পর্যন্ত তোমাদের তোমার হাতে দু বলেছিলো রক্তের তক দেখছি তোর মাথা তো খারাপ হয়ে যাচ্ছে নাকি আমার মাধুরী মাধুরী কি সব জেনে প্রতিটি অনু পরমাণু পর্যন্ত ছিল কি আমাদের তাহলে লাস্টটা এখনই সরিয়ে ফেলি সময় বড় কম এক্ষুনি তো ফিরে আসবে মাধুরী তার আগে আসছি আসছি ভেতরে এসো না কি বসছিস ঠিক আছে কিন্তু সালা চা পাওয়া খাবো না আরে বাবা আমিও তো খাবো এসো একটু বসো আসতে হবে না দু কাপ চা করে নিয়ে চৌধুরী এই তোমার সুযোগ বিষের পরি একটা পকেট থেকে বার করে হাতের মুঠোর মধ্যে লুকিয়ে রাখো একদম ঠিক আছে এবার ওর কাপের মধ্যে এটা ঢেলে দিতে পারলেই কাজ শেষ হায় হ্যাঁ ওই টেবিলের উপর এটা রাখ রান্নাঘরটা আজ সবকিছু সরিয়ে ভালো করে পরিষ্কার করে ফেল যাক প্রণব ওই যে ফোটা কি তোমার দূরবীণে শেষ অমৃত সুধা বালিকের কাপে চিন্তা আসুন আসন জান্নায় আসুন ওই যে ওই যে ওইটা আরে দেখুন মাইরে এখানে দাঁড়িয়ে ওই যে ওই যে বাদিকে ওইটা বাবা বলে ডেকেছি আপনাকে আর আপনি ছেলের সঙ্গে ফোর টোয়েন্টি করছেন না না না আমার সময় নেই আর মাধুরী ফিরে আসবে প্লিজ আমি হাতঝোর করছি কাল পর্যন্ত একটু সময় দাও বাবা চেক দিতে পারি চলবে আরে না চাটা খাও তো আগে কিন্তু তা তখন থেকে শুধু চা চা করে যাচ্ছেন কিন্তু আপনি কি জানেন তারা চেক ভাঙানো তেমন সুবিধাজনক নয় আগে যত্ন করে আমার ভরে ফেলো বলা যায় না যদি ভুলে ফেলে যাও এই না হলে কিন্তু তুমি তো চা খাচ্ছ না আমি বলে ডাকবো হ্যাঁ তাহলে আজ আমি আছি দেখ মন বাবা আমাকে দেখতে বলে নিজেরাই কোথায় হাওয়া হয়ে গেছে দাঁড়ো না আসুত একবার এমন বুকুনি দেব না জাগিয়ে এবার আমি শোবার ঘরটা গুছিয়েছিলি মহাদেব মহাদেব গুদাম তালা কি আছে ওই ঘরে কিছু কি দেখতো আছে ওখানে দেখি অন্ধ দেখতে পেলো না কি করে আছে ওখানে কি সব বোঝা পাগলের মতো লাশ লাশ লাশ পাশ পড়ে নেই ওখানে হ্যাঁ কম বলে হ্যাঁ একটা এই মাত্রা দেখে এলাম সামরেশ ঘরটা একেবারে ফাঁকা কোথাও কিছু নেই তুমি আমার সঙ্গেছো নিজের চোখে দেখে নেবে চান এসো না না না না আমি যাব না আমি যাব না আমি যাবো না ওখানে পড়ে আছে লাশ দেখো তাই তো আমি নিজে বসেছিলাম ওই সোফাটায় সারা সন্ধে না না তুমি তো থিয়েটারে গেলে ডলিদের সঙ্গে না থিয়েটারে তো ঠিকই পাইনি ফিরে চলে এলাম না তারপর সারা সন্ধে এই সোফাটাই বসে থাকালাম এই ঘরে ছিল মানে একটা কথাও বলেনি সারা সন্ধ্যে শেষের দিকে কেমন যেন ঝিমিয়ে মতো পড়লে আমি বলছি কত কান্ড ঘটে গেল কান ফাটানো মিউজিক চালিয়ে চাপা দিলাম সুজাকার পাটো না একটা কথাও না বলে টুকরো গুলো নিজের হাতে কুড়ি নিয়ে ফেলে দিলে তোমার মাথা খারাপ হয়ে গেছে এইখানেই তো মানুষ হল তুমি কোথায় ভুলে গেছো যে আমাদের এখানকার প্রশ্ন হলো ফোনটা তুমি করলে কোথা থেকে ল্যান্ডলাইন খারাপ তুমি বাস্তবের খেয়ে হারিয়ে ফেলো জানো তো সেটারই চরম অবস্থা ঘটেছিল কাল তুমি ঘরের মধ্যে ভুল দেখেছো চাকরি বলে হ্যালু আসেনি ঠিক বলছো মরেনি না কাল সকালে সুজাতা এখানে এসেছিল সেটা তুমি জানলে কি করে সুজাতা নিজেই বলেছে আজ দুপুরে স্কুলে এসেছিল আমার সঙ্গে দেখা করতে সবকিছু বলেছে ভয় পেয়েছিল যে পুরীষে ওকে ধরবে সাগর সেনের অপরাধের সঙ্গী হিসেবে কিন্তু আজ দুপুরে ও কর্তব্য স্থির করে ফেলে আমাকে কি বললো জানো আধুনিকা হয়েছিস চাকরি করছিস আর স্বামী ছেলে তখন চলে গেল পুলিশের কাছে আত্মসমর্পন করতে আর আমি ছুটলাম ডাক্তারবাবুর বাড়ি এবার বুঝলাম তাই তখন বাবুর অপ্রত্যাশিত আগমন ঘটেছিল বাহ দুটো চা রয়েছে দেখছি এক্ষুনো গরম তোমরা তুমি কেউই তো খাওনি চলো আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল পাঁচ হাজার টাকার একটা চেক ও দিয়েছি ওকে বিষ কোথায় পেলে ওই যে ওষুধের ড্রার থেকে পিল নিয়েছি আর সিঁড়ি রাখা পেস্টিসাইড এর প্লাস্টিকের কৌট থেকে পোকা মারার বিষ চাবি তো আমার কাছে রোজ রাতে তোমাকে একটা করে বাহা করে দিই সিঁড়ির নিচের কৌতু থেকে যেটা মিশিয়েছ সেটা পোকা মারার বেশ নয় ঘুড়ো সাবানি কখনো খোলা জায়গায় রাখি না আর এই ট্যাবলেট যায় প্রণব বকতে বকতে আমি প্রণবকে বিশের বদলে জুলাব দিচ্ছিলাম এবার কাজের কথা আসি প্রণবকে দেওয়ার ঠিক স্টক পেমেন্ট লিখে দিচ্ছি না সই করে দাও আপনারা ও বাড়ির প্রণব বাণিজ্যকে চেন এ একটু আগে ছাড়া এসে তার কি উত্তেজনা বলে আপনি নাকি সুজাতা সেনকে খুন করে রেখেছে। আমি ওকে বললাম আরে মূর্খ রসিকতা না অত বড় একটা ইন্টেলেকচুয়াল জায়ান্ট তার রসিকতা বোঝার কি তোমার কর্ম আমি ওরই মধ্যে সব লক্ষ্য করে নিয়েছি আরে চেষ্টায় তো আপনি সহজই করেননি আর এই নেই এই নেই এই নিন এই সেটা আপনার লেখা পড়লেই বোঝা যায় এখন এখন নতুন কি আর লিখছেন শেষ হল আজ আপনারা শুনলেন এই নাটকের দ্বিতীয় ও শেষ পর্ব দুই পর্ব মিলিয়ে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন মাধুরী শ্রীমতী অদিতি বসু সুজাতা শ্রীমতী সুচিস্মিতা বাগচি সেন ডাক্তার শ্রী শুভ বসু তারাপদ শ্রী দীপঙ্কর গঙ্গোপাধ্যায় প্রণব श्री अरिजित चक्रवर्ती जोिन नंदी श्री जयंत मुखोपाध्याय समरेश भूमिकाय श्री तीर्थंकर महालन श्री उत्पल दत्त निर्देशना श्री अर्णव र चौधरी सहनिर्देशना श्री अरिजित चक्रवर्तीबेशन डब्ल्यू वि आई शुक्ति आंतजातिक शिल्पी गोष्ठी उन प्रोजोजनाय वाशिंगटन बांग्ला रेडियोर नाट्य विभाग नमस्कार वाशिंगटन बैनौली रेडियो www.washingtonbanglaradio.com